ভ্রমণ কাহিনী লিলিপুটদের দ্বীপ ল্যামুয়াল গ্যালিভার ছিলেন ইংল্যান্ডের নটিংহ্যামশায়ার শহরে ওর পিতামাতা খুব সাধারণ ছিলেন ওনারা ওকে খুব খুশি ছিলেন গ্যালিভারের বাবা মা চাইতেন যে ও বড় হয়ে সার্জন হবে যাই হোক গ্যালিভার প্রায়ই স্বপ্ন দেখত সমুদ্রযাত্রার নতুন নতুন জায়গা আবিষ্কার করার আমার খুব ইচ্ছে করে এই সমুদ্র ছিল ওর রোগীদের নিয়ে চিন্তিত হতো এবং তাদের ভালোভাবে চিকিৎসা করত তখনও গ্যালিভারের মন প্রাণ পড়ে থাকতো সমুদ্রের দিকে ও সময় ভাবত ও যদি কখনো ওই সমুদ্রে যেতে পারত বেঁচে থাকত কি হয়েছে তোমার এত দুঃখী লাগছে কেন আমাকে বলো আমাকে একটি জাহাজে ক্যাপ্টেন এর চাকরি দেওয়া হয়েছে আমি এটা করতে চাই কিন্তু আমি একটা কথা দাও তুমি জাহাজ থেকে নিরাপদে আমাদের কাছে ফিরে আসবে ধন্যবাদ প্রিয়তমা গ্যালিভার ওর পরিবারকে বিদায় জানিয়ে দক্ষিণ সমুদ্রে পাড়ি দেয় ও খুবই উৎসাহ আর উত্তেজনায় জাহাজে পাড়ি দিল কিন্তু ও জানত না সামনে ওকে কি প্রতিকূলতার সম্মুখীন হতে হবে সেদিন রাত্রে সমুদ্রে ঝড় ওঠে সাগরের জল ফুলে ভেপে ওঠে আর ঢেউ জাহাজের কোনায় ধাক্কা দেয় মুহূর্তের মধ্যে জাহাজ সমুদ্রে ভেঙে তলিয়ে যায় গ্যালিভার সাঁতার কাটতে থাকে যতটা সম্ভব ও নিজেকে বাঁচাতে চেষ্টা করে ঠিক সেই সময় একটা বড় ঢেউ এসে গভীর সমুদ্রে ওকে তলিয়ে নিয়ে যায় ভাগ্যবশত গ্যালিভারের এখানেই শেষ ছিল না ও একটা দ্বীপের কাছে আঁচড়ে পড়ে ও গভীর ঘুমে শুয়ে থাকে ও যেই চোখ খোলে ও বুঝতে পারে যে ওর পেছনে কিছু আছে ওঠার মতো ক্ষমতা ওর ছিল না কিছুক্ষণ পর গ্যালিভার জেগে ওঠে যেই রেখেছে। ও আমার চুল চোখ খুলেছে ও অবাক হয়ে যায় একটা ছোট্ট মানুষকে দেখে ঠিক গ্যালিভারের সব থেকে ছোট্ট আঙুলের মত ওর মুখের দিকে এগিয়ে আসছে আমি কি মারা গেছি স্বর্গের মানুষরা এত ছোট কেনিপুটদের দ্বীপে কি করছো তুমি কি আমাদের খেতে কি? না দ্বীপ আমাদের লিলিপুটদের দ্বীপ দাঁড়াও আমি তোমাকে আগেই বলেছি তোমায় কি ব্লেফুসকুড়া পাঠিয়েছে তুমি কি উদ্দেশ্যে এসছো বলো আমার নাম হলো ল্যামুয়েল গ্যালিভার দৈত্য নয় আর আমি খুব ক্লান্ত আমি জানি না কিভাবে এখানে এসেছি যতদূর মনে পড়ছে আমি একটি জাহাজে ছিলাম যেটা কিনা দক্ষিণ সমুদ্রে তলিয়ে গেছিল সেনাটি বুঝতে পারে যে গ্যালিভার মিথ্যে বলছে না আমরাই দৈত্য গ্যালিভারকে শহরে নিয়ে যাব আর রাজা কি ওর ভাগ্য নির্ধারণ করতে বলবো। তিনশো ঘোড়া নিয়ে এসে বিশাল গাড়ি তৈরি করে লিলিপুটরা কে টেনে নিয়ে যাওয়ার জন্য শহরে নিয়ে যাওয়া হয় ও নিজের বিশ্বাস করতে পারছিল লিলিপুটদের দ্বীপ আর ওরা যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি একজন আলাদা কেউ অদ্ভুত অন্য কেউ যদি তোমার কাছে আলাদা হয় তাহলে তুমিও নিশ্চয়ই তাদের কাছে আলাদাই হবে একেবারেই মহারাজ এই লোকটি বলছে এই আমাদের কোনো ক্ষতি করতে আসেনি এমন কি ও এটা বলছে যে জলে ওর জাহাজ ডুবে গেছে আর ও তারপরে হারিয়ে গেছে আমরা ওকে ভাবে বিশ্বাস করতে পারি না ও আমাদের কাছে একটা হুমকি যদি ওকে ব্লে ফুসকুরা পাঠিয়ে থাকে আমাদের শেষ করে ফেলতে মানে মহারাজ ও ব্লে ফুস্কুদের চেনে না ও ওটাকে বলছে আহ কু महाराज कैलिवर दिखे आत बड़ मानूष देखे महाराज चिंतित पड़े निश्चय राजा আমাকে এনার সাথে ভালোভাবে আচরণ করতে হবে ইংল্যান্ডের তরফ থেকে মহারাজকে জানাই অভিনন্দন আমার নাম ল্যাবুয়েল গ্যালিভ এ মহারাজ আমি অনেক দূর দূরান্তের দেশে ভ্রমণ করেছি কিন্তু আপনার রাজ্যে আমার পদার্পণ করা সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে সুন্দর এই জায়গাটাই এই দ্বীপটা হল লিলিপুটের দ্বীপ আমরা আপনার সামনে আকারে ছোট হতে পারি কিন্তু আমরা সবাই সাহসী যোদ্ধা আমার সে ব্যাপারে কোনো সন্দেহই নেই মহারাজ সাহসী যোদ্ধাদের মনও অনেক বড় হয় আমি আশা করি এই মহৎ মনের অধিকারী মানুষদের রাজ্যে আমাকে অতিথি হিসেবে জায়গা দেবে যাতে আমি আমার অনুগত্য দেখাতে পারি হুম পুরো শহর আমার দিকে তাকিয়ে আছে তারা হুরু করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আমাদের অতিথি এবং এনার সাথে সম্মানজনক ব্যবহার করতে হবে কিন্তু লিলিপুরদের নিরাপত্তার জন্যে গ্যালিভারের পাশ শিকল দিয়ে বাধা থাকবে যতক্ষণ না আমরা এর আর এর দেশের ব্যাপারে পুরোপুরি জানতে পারি জনতা রাজার সিদ্ধান্ত হর্ষদ্ধাল আর গ্যালিভার চিন্তা মুক্ত হলো। শহর থেকে একটু দূরের একটা ভাঙা মন্দিরে গ্যালিভারের থাকার ব্যবস্থা হলো ওটাই একটু বড় জায়গা ছিল যেখানে গ্যালিভার থাকতে পারে তার চলাফেরায় বাধা দেওয়ার জন্য গ্যালিভারের ডান পায় একটা শিকল মাথা ছিল লিলিপুটরা তাদের দৈত্যাকার অতিথিকে অনেক যত্নে রেখেছিল প্রতিদিন কিছু লিলিপুটের একটা দল গাড়ি ভর্তি খাবার নিয়ে আসতো ওরা অনেকগুলো কাপড় জোড়া লাগিয়ে জামা বানিয়ে উপহারও দিয়েছিল লিলিপুটরা প্রত্যেক দিন দল বানিয়ে তাদের দৈত্যাকার অতিথির সাথে গল্প করতে যেত গ্যালিভার তাদের অনেক মজার মজার কাহিনী শোনাতো আর হাসাতো ও তাদের প্রত্যেককে এক এক করে তার হাতের তালুতে উঠিয়ে সবচেয়ে সুন্দরভাবে শহর দর্শন করাতো। একবার শহরে একটা অনুষ্ঠান হচ্ছিল লিলিপুটদের এক এক করে প্রত্যেককে মাটি থেকে উঁচুতে টাঙানো একটা দড়ির ওপর দিয়ে হাঁটতে হতো ওরা ভয় পাচ্ছিল গালিভার দ্বিধান্বিত হল ও রাজাকে জিজ্ঞেস করল কি হচ্ছে এটা। আমরা লিলিপুটরা সাহসী এবং ওহে শক্তিমাল ল্যামুয়েল গ্যালিভার তুমি যা দেখছো তা হল আনুগত্য এবং সাহসিকতার পরীক্ষা যে এই পরীক্ষায় পাশ করবে সে হবে মুখ্য প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু মহারাজ এটা খুবই ভয়ঙ্কর দড়িটা মাটি থেকে অনেক উপরে আছে ওরা পড়ে গেলে কি হবে এরা শারীরিক আহত হতে পারে নিহত আনুগত্যের প্রমাণ দেওয়াটা কি মহারাজ জীবনের থেকেও কি মূল্যবান কিন্তু লিলিপুটরা সাহসী ও গর্বিত আর এছাড়া আমাদের সাহসিকতার পরীক্ষা নেওয়ার আর কোনো উপায় নেই গ্যালিভার তারপর দড়িটাকে অনেকগুলো ছোট ছোট টুকরো করে একটা বড় জাল বানালো তারপর সেটা সে উপরের দড়ি নিচে বেঁধে দিল এবার দেখো এই আবিষ্কারে হর্ষধ্বনি দিয়ে উঠল পুরস্কার স্বরূপ রাজা গ্যালিভারের পা থেকে শিকল খোরার আদেশ দিলেন গ্যালিভার এখন দ্বীপে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারত সে খুব খুশি ছিল সময় বয়ে যায় लिलीपुट और ब्लूफुस्कुरा दूजने बहुदिन शत्रु गलिवर इस खूब मन दिए शुणे एकदिन गिवर के हटात राजप्रासदे डे पाठान राजा অনেক হাতিয়ার ছিল ওরা আসছে আক্রমণ করতে ও জাহাজ দিকে এগিয়ে গেল দৃঢ়তার সাথে ওটা কি ওটা এত বড় কেন টেনে নিয়ে এলো লিরিপুরদের দ্বীপে সবাই গ্যালিভারের জন্য উন্নয় উত্তেজনায় ফেটে পড়ল ও সবার জীবন বাঁচিয়েছে খুব ভালো ল্যামুয়েল গ্যালিভার কিন্তু তুমি থেমে গেলে কেন নিশ্চয় সৈন্যের প্রয়োজন নিজেদের রক্ষা করার জন্য আমি শুধু সেগুলোকেই টেনে এনেছি যেগুলো লড়াই করছিল বাকি জাহাজগুলো ব্লেফুস্কুদের তীরেই ছিল আমি সেগুলোকে টেনে নিয়ে আসতে পারি না राजा खूब बरक्त हलन गिवर कथा कर फिसफिस करुतपूर्ण बार्ता दीते चाहिए राजा मंत्री सभार आलोचना कर ওরা তোমাকে নিয়ে বেশ একটা খুশি ননুপুর ছেড়ে চলে যাও এই দ্বীপ তোমার জন্য নিরাপদ নয় কিন্তু আমি কোথায় যাবো হতে পারে আমি শুনেছি ওখানে কিছু সেনা জাহাজ আক্রমণ করে ও বলেছে যে ও ব্লু রাজাকে লিখবে সাথে ওদের জিজ্ঞেস করে দেখতে পারো আমি চিন্তিত ধন্যবাদ রেড রাসেল আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আমি চিরকাল তোমাকে মনে রাখবো আমার ছোট্ট বন্ধু আমিও তোমাকে চিরকাল মনে রাখবো ভালো দই তো গ্যালিবার তাড়াতাড়ি বেরিয়ে গেলুফুের দিকে ও হেঁটে সমুদ্র পার আছে ওরা নিশ্চয়ই আমাকে এদিকে আসতে দেখেছে ওরা আমাকে আক্রমণ কেন করেনি মহারাজ আমি এখানে লড়াই করতে আসিনি আমি আর আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি অবশ্যই তুমি আমাদের জাহাজ আর লোকেদের বাঁচিয়েছ তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত অবশ্যই যেমন ভালো মনে করবেন মহারাজি বন্দোবস্ত করদিনুসদের তীরে দাঁড়িয়েছিল হঠাৎ ও নজরে এলো জলে যেন কিছু একটা ভাসছে ওটা কি একটা নৌকো ও তাড়াতাড়ি রাজার কাছে গেল রাজার সাথে সাথে নির্দেশ দিলেন ওনার সৈন্যদের অন্তত এক ডজন জাহাজ পাঠানোর আর ভাসমান নৌকো তীরে টেনে নিয়ে আসার জন্য তারপর উনি ওদের বলেন যে ক্যালিভারকে তার নৌকো বানিয়ে দিতে এবং আশ্বাস দেন যে সব রকম সাহায্য তিনি করবেন গ্যালিভার খুশি হয় সে তার বাড়ি ফিরে পরিবারের সাথে দেখা করতে পারবে এক সপ্তাহের মধ্যে তারা নৌকো তৈরি করে দেয় নৌকো যথেষ্ট বড় এবং মজবুত ছিল ক্যালিভারের জন্য রাজার আদেশে ব্লুফুস্কুরা নৌকতে যথেষ্ট পরিমাণে জল ফল এবং খাবার তুলে দেয় যাত্রার জন্য শুভ যাত্রা আমার বন্ধু গ্যালিভার বিদায় জানায় ব্লুফুস্কুদের বাচ্চাদের শোনানোর মতো ওর কাছে এখন অনেক গল্পের ঝুলি গ্যালিভার বাড়ি পৌঁছেই বহু বাচ্চাদের জড়িয়ে ধরে সতেরোশো দুই এর চব্বিশে এপ্রিল গ্যালিভার পৌঁছয় নটিংহ্যামশায়ারে